আল্লাহ রবুল আলিমিনের অধিকার বান্দাদের উপরে আল্লাহ রবুল আলমিনের সব থেকে বড় অধিকার যে আল্লাহকে এক প্রথমত রব বলে স্বীকার করে নেওয়া প্রতিপালক হিসাবে তাকে মেনে নেওয়া দুই নম্বরে আল্লাহ রব্বুল আলমিনের অলুহিয়াকে স্বীকার করা যায় তিনি একমাত্র ইলাহ তিনি ছাড়া সত্যকার কোনো মাবুদ নেই তিনি ছাড়া কোনো উপাস্য নেই আর এই কথাটা মহান আল্লাহ রব্বুল আলমিন কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্ন জায়গাতে আমাদেরকে বুঝিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতে যত নবী পাঠিয়েছিলেন প্রত্যেক নবী তার জাতিকে এই কথার দিকেই দাওয়াত দিয়েছিলেন প্রত্যেক নবী নু আলি সালাম চোয়াইব আলী সালাম হুদ আলি সালাম আল্লাহর ইবাদত করো আল্লাহ ছাড়া তোমাদের কোন উপাস্য নাই মোহাম্মাদাসল সাল্লামের হাদিসেও আল্লাহর নবী কথাই আমাদেরকে বললেন যে বান্দাদের উপরে আল্লাহর অধিকার হলো এই যে বান্দারা কেবল আল্লাহর ইবাদত করবে আল্লাহর ইবাদতে কাউকে শরিক করবে না আর যে বান্দা আল্লাহর ইবাদতে কাউকে শরিক করবে না সেই বান্দাকে আল্লাহ রব্বুল আলমিন শাস্তিও দেবেন না আজকে আমাদের চতুর্দিকে যদি আমরা তাকাই মুসলিম সমাজকে যদি আমরা দেখি তাহলে দেখি মুসলিম সমাজ আজ শিরকে একেবারে ডুবে রয়েছে প্রত্যেকেই আজ সিরকে জর্জরিত সিরিখ থেকে মুক্ত মানুষ আজকে আমাদের সমাজে অনেক কম হয়ে গেছে বিভিন্ন প্রকারের সিরিকে আজকে আমরা ডুবে আছি অথচ আমরা জানি না আমরা বুঝি না যে সিরিক করলে কত মারাত্মক এবং কত ভীষণ কঠিন মানে সমস্যার আমাদেরকে সম্মুখীন হতে হবে কালকে ক্যামতের মাঠে একজন বেনামাজি একজন অন্যান্য পাপি যারা হয়তো ঠিক দিনের কাজ করতে পারিনি ঠিক হয়তো ভালো কাজ করতে পারিনি এরকম পাপিকে আল্লাহ রবুল আলমিন কিন্তু যে সিরিখ করে যাবে সে কোনদিন কোনদিন হবে না বরং হবে কারণ আল্লাহ রা কবি কালেমাই আল্লাহ রব আলিনের গোনাকে কোনোদিন মাফ করবেন না নিজেকে শিরিখ থেকে বাঁচানোর চেষ্টা করা আমল যতটুকু পারছেন চেষ্টা করুন আল্লাহর কাজ করার চেষ্টা করুন কিন্তু যদি তুটি থাকে আল্লাহ হয়তো আপনাকে মাপ করে দেবেন কিন্তু রোজাও রাখে হজও করে জাকাতো দেয় দিনের কাজ সব করে কিন্তু সমস্যা হচ্ছে এই দিনের কাজগুলো করার সাথে সাথে ও সিরুকও করে এখন এই দিনের কাজগুলি কি তার কোনো কাজে আসবে কোনো কাজে আসবে না কেন কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে বলছেন ওয়ালাকাদ ওহিয়া আলাইকা ওয়া ইলাল্লাদিন মিন ক্বাবলিক লা ইন আশরাক লা ইয়াহবাতান আমালুকা ওয়া লা তাকুনান মিনাল খাসিরিন তোমার প্রতি ওহী করা হচ্ছে ওয়া ইলাল্লাদিন মিন ক্বাবল আর তোমার পূর্বে যত নবী এবং রাসূল দুনিয়াতে এসেছিলেন প্রত্যেক নবী আমি নিজেকে সমস্ত রকমের ইলাহ থেকে সম্পর্ক ছিন্ন করে আত্মসমর্পণ করছি একমাত্র আল্লাহর কাছে আল্লাহ আসমান জমিনকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর জন্য আমি নিজেকে সমর্পণ করে দিচ্ছি আর আমি মুশ্রিকদের সাথে কোন সম্পর্ক রাখছি না আমি এখানে গোনা আল্লাহ রব আলমিন কোনোদিন মাফ করবেন না মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন বোখারে শরীফের হাদিস আল্লাহ হে আমার সাহাবির দল হে আমার উম্মত আমি তোমাদেরকে কি বড় গুণা সম্পর্কে বলে দিব না কালুবাল মহাপুনা কাকে বলে কি কাজ করলে মহাপ্রথমে আল ইসরা সব থেকে বড় গুণা মহাপাপ আল্লাহর সাথে শিরিক করা দুই নম্বরে ও কোকুল পিতা মাতার আবাধ্যতা করা ওকে মুিয়ান আল্লাহ নবী হেলান করে বলতেছিলেন আমরা বললাম হায় যদি তিনি চুপ করতেন এখানে বলার উদ্দেশ্য হচ্ছে রসুল করিম সাল্লা বললেন সব থেকে বড় এবং মারাত্মক পাপ হচ্ছে সিরিকের পাপ তারপরে আল্লাহ নবী আর একটা হাদিসের মধ্যে সাটি তোমরা ষাটটি মারাত্মক জিনিস থেকে বাঁচো যে ধ্বংস করে ছাড়বে আল্লাহ বললেন আল ইশিরা কবিল্লা সেই মারাত্মক পাপ মধ্যে বা মারাত্মক জিনিস যা মানুষকে ধ্বংস করে ছাড়বে তার মধ্যে প্রথম নম্বরে হচ্ছে সিরিখ সিরিখ এমন একটা জিনিস এমন এক পাপ যে পাপ না। তারপরে আল্লাহ নবী বলছেন ওয়াস শেহের আর দুই নম্বরে জাদু তিন নম্বরে এতিমের মাল খাওয়া তারপরে আপনার চার নম্বরে হচ্ছে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা পাঁচ নম্বরে হচ্ছে আপনার সুদ খাওয়া তারপরে হচ্ছে যে মিথ্যা কোনো সাদা সিদা সথি নারীর ওপরে মিথ্যা অপবাদ দেওয়া এই সমস্ত গোনাগুলি এই সমস্ত পাপ এত মারাত্মক পাপ যে এই পাপ যদি কেউ করে তাহলে এই পাপ পাপিকে ধ্বংস করে ছাড়বে মানুষের উচিত এরকম পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা এখানে যেটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন যে সব থেকে মারাত্মক আর মহাপাপ হচ্ছে এক নম্বরে শিরিক এই সিঁড়ি থেকে সবাই নিজেকে বাঁচিয়ে রাখা। চেষ্টা যেন করে এবং চেষ্টা করতে হবে তা না হলে আমাদের মুক্তির উপায় নাই কোনালাম আর একটি হাদিসের মধ্যে বলছেন সহি হাদিস যে সে আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করত দেখাল না তাহলে সে জাহান নামে যাবে ওমান দেখালা আর যে আল্লাহর সাথে এই অবস্থায় সাক্ষাৎ করবে যে সে আল্লাহর সাথে অন্য আল্লাহকে শরিক করতো না সিরিখ মুক্ত অবস্থায় যে আল্লাহর কাছে পৌঁছাতে পারবে ভাইরা আমার শিরিকের পাপ বিরাট সিরিখের গুণে আল্লাহ মাফ করবেন না যা আপনারা আগেও জানলেন তাই এই সিরিখ থেকে নিজে বাঁচবেন অপরকে বাঁচাবার চেষ্টা করবেন অনেক পিতামাতা আজকে বুঝতে পারতেছে না অনেক সমাজের মানুষ আজকে বুঝতে পারছে না অনেকের আত্মীয় স্বজন আজকে বুঝতে পারতেছে না আজকে অনেক মানুষ নিজে হয়তো লেখাপড়া করে কিংবা কোনো এক পরিবেশে গিয়ে এ কথাটা বুঝতে পেরে গেছে যে সিরিখ করতে নেই শিরিক মহাপাপ। সে পথে সক্ষম হয়েছে না সে তার সমাজকে ঠিক করতে পারছে না সে আরো তার আত্মীয় স্বজনকে ঠিক করতে পারছে না কিন্তু আপনাকে প্রচেষ্টা নিতে হবে কেন কারণ শিরিক বড় পাপ যদি আমার আপনার মা আজকে শিরিক অবস্থায় মরে যায় তাই প্রত্যেকটা মানুষের উচিত হচ্ছে নিজে বাঁচবে ওপরকেও বাঁচাবার চেষ্টা করবে এবং ওপরকেও শিরিক থেকে মুক্ত রাখার প্রচেষ্টা নেবে কারণ শির হচ্ছে সবথেকে বড় এবং সব থেকে এমন পাপকে আল্লাহ রবুল আলমিন কোনোদিন ক্ষমা করবে না আরে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে যদি কোনো সমস্যায় ফেলে থাকেন আল্লাহ রব্বুল আলমিন যদি আপনাকে কোনো বিপদে ফেলে থাকেন আপনার বাড়িতে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এই সমস্যা এই বিপদ থেকে মুক্তি আল্লাহ ছাড়া আপনাকে কেউ দিতে পারে আল্লাহব আল্লাহ রবুল আলমিন কোরআনের মধ্যে বলছেন হে মানুষ বল যখন আমাকে কেউ ডাকে কেউ যখন বিপদে পড়ে ডাকা ডাকি করে তখন তার ডাকে কে সাড়া দায় আমি আল্লাহ ছাড়া কেউ কি এমন আছে যে তার ডাকে সাড়া দিতে পারবে জমিনে তোমাদেরকে আমি আবাদ করেছি আমি ছাড়া কে তোমাদেরকে এই জমিনে আবাদ করলো তোমাদেরকে নেতৃত্ব দিলাম আমি আল্লাহ আর ইহা আল্লাহ আল্লাহ ছাড়া কি আর অন্য কোন এলা আছে কিন্তু আসলে এমন যে তোমরা বুঝো না তোমরা নসিহত গ্রহণ করো না তোমরা বুঝতে পারো না এখানে আল্লাহ বিপদে সারা দেওয়ার কথা বলছেন যদি বিপদে পড়েন তাকে ডাকেন সমস্যায় পড়েছেন তাকে ডাকেন প্রয়োজন হয় তাকে বলুন তিনি আপনার বিপদ দূর করে দিবে ছেলে হয়নি বিয়ে হয়েছে ছেলে হয়নি ছেলের সমস্যায় ভুগতে আছে ছেলে সবাই চায় ছেলে সবাই পেতে চায় বিয়ে হওয়ার পরে প্রত্যেক মানুষের কামনা হয় যে তাকে আল্লাহ সন্তান দান করুক এখন এই সন্তান দেওয়া না দেওয়া আল্লাহর হাত আল্লাহ যাকে ইচ্ছা করেন যাকে ইচ্ছা করেন দেন না কাউকে শুধু ছেলে দেন কাউকে শুধু মেয়ে দেন কাকে ছেলে মেয়ে দুই দেন আবার যাকে আল্লাহ ইচ্ছা করেন একেবারে বাঁধা বানিয়ে দেন একটা ছেলে দেন না আল্লাহ যদি দেওয়ার ইচ্ছা না থাকে পৃথিবীর শক্তি একত্রিত হয়ে আপনাকে কেউ সন্তান দিতে পারবে না আমরা মানুষ বুঝি না যদি কারো একান্তই কোন মানত করার ইচ্ছা হয় তাহলে এইভাবে সে করতে পারে যে আল্লাহ যদি আমার এই কাজটা হয়ে যায় তাহলে আমি একটা মসজিদ দিব আমি একটা মসজিদে মাইক দিব কিংবা কোন মিসকিন ফকিরদের আমি খানা দিব কিংবা আরো যেত ইসলামী মাদারিস আছে ইসলামী মাদাসা আছে এই মাদাসা খালাতে আমি দান করব এরকম কথা বলবে না হজরত আলী বলছেন নবী করিম সাল আলী আমাকে চারটি কথা শিখিয়ে দিলেন এক নম্বরের কথা হচ্ছে তার প্রতি আল্লাহন তাদের কোন ত্রুটি বরদস্ত করতে পারে না তাই রাগ রাগান্বিত হয়ে তাদের সানে বা তাদের ওপরে অভিসম্পদ করে বসে আল্লাহ নবী বলছেন তার ওপরে আল্লা হবে। যে তার পিতামাতার ওপরে উপরে অভিসম্পদ করবে এইভাবে প্রভাবিত হয়ে পড়বেন আপনিও তার সাথে তার বিদাতির কাজে হয়তো সরি হয়ে পড়বেন আপনিও হয়তো তার সাথে মিশে আপনিও নষ্ট হয়ে যেতে পারেন তাই আল্লাহ নবী বলছেন তার প্রতি আল্লাহ লানত যে কোন বিদাতিকে আশ্রয় দেয় এখন একটু সামান্য বিরতি নিচ্ছি সাথে থাকুন উইটনেস ডাক দেখুন বৃহস্পতিবার বলেছেন तुम्हारे मे से शिक्षा देखारी ष कुरानतर कुरान चूड़ान बार्ता महा महा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 রহমানির সাথে স্বাগত জানাচ্ছি আলোচনা চলছিল যে আমাদের সমাজে আজ বিভিন্নভাবে সিড়িকে মানুষ জর্জরিত রয়েছে যেমন অনেকে কোনো সমস্যাই পড়লে মানত করে আরে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে যদি কোনো সমস্যায় ফেলে থাকে। আল্লাহ রবুল আলমিন যদি আপনাকে কোনো বিপদে ফেলে থাকেন আপনার বাড়িতে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এই সমস্যা এই বিপদ থেকে মুক্তি আল্লাহ ছাড়া আপনাকে কেউ দিতে পারে আল্লাহ আকবার আল্লাহ রবুল আলমিন কোরআনের মধ্যে বলছিল। হে মানুষ বলো যখন আমাকে কেউ ডাকে কেউ যখন বিপদে পড়ে ডাকাটাকি করে তখন তার ডাকে কে সারা দেয় আমি আল্লাহ ছাড়া কেউ কি এমন আছে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 যাকে ইচ্ছা করেন দেন না কাউকে শুধু ছেলে দেন কাউকে শুধু মেয়ে দেন কাকে ছেলে মেয়ে দুই দেন আবার যাকে আল্লাহ ইচ্ছা করেন একেবারে দেন ছেলে দেন না আল্লাহ যদি দেওয়ার ইচ্ছা না থাকে পৃথিবীর শক্তি হয়ে আপনাকে কেউ সন্তান দিতে পারবে না আমরা মানুষ বুঝি না তাড়াতাড়ি দিতে হবে দু বছর পরে দিতে হবে পাঁচ বছর পরে দিতে হবে নাকি আরো কিছু পরে এটা আল্লাহর ব্যাপার এই ব্যাপারে আমি আর আপনি কিছু করতে পারি না তাই মানব যদি কারো কোনটা হয়ে যায় তাহলে কোন মিসকিন ফকির দের আমি খানা দিব কিংবা আরো যেত ইসলামী মাদারিস আছে ইসলামী মাদাসা আছে এই মাদাসা এতিম আমি দান করব এরকম কথা বলবে কিন্তু গাইরুল্লাহ নামে না হজরতে আলী রাজিয়া আল্লাহ আল্লাহ আনহ বলছেন মুসলিম শরীফের নামে জবাই করে তার প্রতি যে তার পিতামাতাকে অভিসম্পদ করে অনেকে আছে বিরক্ত হয়ে বুড়ো পিতামাতাকে বরদস্ত করতে পারে না তাদের কোনো আচরণ বরদস্ত করতে পারে না তাদের কোনো ত্রুটি বরদস্ত করতে পারে না তাই রাগ রাগান্বিত হয়ে তাদের সানে বা তাদের ওপরে অভিসম্পদ করে বসে আল্লাহ নবী বলছেন তার উপরে আল্লাহ লানত হবে যে তার পিতামাতার মাতার ওপরে অভিসম্পদ করবে এইভাবে রাসুল করিম সাল্লাহাল্লাম বলছেন কোন বিদাতিকে আশ্রয় দেয় তাহলে তার প্রতিও আল্লাহ নানত কারণ বিদাতিকে আশ্রয় দিলে আপনার ক্ষতি এই হবে যে আপনিও বিদাতির প্রভাবিত হয়ে পড়বেন আপনিও তার সাথে আল্লাহ নবী বলছেন তার প্রতি আল্লাহ যে কোনো বিদাতিকে আশ্রয় দেয় চার নম্বরে আল্লাহ নবী বলছেন ওনাল তার প্রতি লানত যে জমিনের নিশানাকে পরিবর্তন করে দেয় যে জমিনের চিহ্নকে পরিবর্তন করে শহরে কিংবা গ্রামে যেখানে আমরা থাকি না কেন প্রত্যেকটি মানুষের যে জমি জায়গা থাকে তার একটা নিশানা বা তার একটা চিহ্ন থাকে যে চিহ্ন দেখে আমরা একে অপরে বুঝতে পারি যে এই থেকে এই পর্যন্ত আমার আর এই থেকে এই পর্যন্ত ওর এটা আমরা বুঝতে পারি আমাদের গ্রামগঞ্জে যে সমস্ত জমি জায়গা আছে মধ্যে একটা আল থাকে আল সেই আল দেখে আমরা বুঝি যে এইখান থেকে আমার আর ওইখান থেকে ওর আমরা অনেকে কি করি নিজের জমি বাড়িয়ে নেওয়ার জন্য আলটাকে কেটে ওই দিকে সরিয়ে দিই কেন যাতে করে ওর জমিকে আমি একটু ঢুকিয়ে নিতে পারি এইভাবে বাজারে আছে চিহ্ন রাখা আছে কোনো একটা পাথর বা কোন একটা ছোট খুঁটি রাখা আছে এখন কি করেছে কোনো সময় গোপনে রাতে এসে ওই খুঁটিটাকে তুলে ওখান থেকে অন্যদিকে সরিয়ে দিয়েছে চিহ্ন পরিবর্তন করে দিলেন কেন জমিটাকে জায়গাটাকে আপনি তার প্রতি যে এই জুমিরের চিহ্নকে পরিবর্তন করে নাই নিজের স্বার্থে যেটা কথা বলতে চাইছিলাম যে এখন মানুষ এইভাবে সিরিক করছে যে গায় নামে তারা মানত করছে কেন যে তারাই নাকি তাদের মুসিবত দূর করে দিবে তারাই নাকি তাদেরকে সন্তান দিবে তারাই নাকি তাদের চাকরি পাইয়ে দিবে তারাই নাকি তাদের আরো অনেক কিছু ব্যবসাতে আরো উন্নতি করে দিবে এবং আরো কিছু যা তারা মনে করে কিন্তু আমাদের ভুল ধারণা আল্লাহ নবী মুদ রাহ সাল্লাহ দোয়া করে বলতেন আল্লাহমালি আল্লাহ নবী এই দোয়াটা করতেন আল্লাহ আল্লাহাই আল্লাহ তাকেও রোধ করতে পারে না আল্লাহ যাকে দেবেন পৃথিবীর কোনো শক্তি যদি একত্রিত হয়ে যায় আর বলে আল্লাহ যা দেন তা আমরা দিতে দিব না কেউ রোধ করতে পারবে না আল্লাহ তুমি যা দাও কেউ রোধ করতে পারবে না যদি আল্লাহ আমাকে টাকা পয়সা দেয় থাকেন যদি আল্লাহ না যা দেবার আল্লাহ দেবেনি অনুরূপ মানাত। যার ব্যাপারে আল্লাহ না দেওয়ার ফাইসালা করেছে ওর ছেলে হবে না ও টাকা পয়সা পাবে না ওকে দুনিয়াতে গরিব হয়ে থাকতে হবে ওকে দুনিয়াতে অভাবী হয়ে থাকতে হবে আর হবে না ওকে এই রোগী মরতে হবে যদি আল্লাহ এরকম করে পৃথিবীর শক্তি হয়ে তাকে দিতে পারবে না। যাকে আল্লাহ দেননি তাকে দেওয়ার কারো শক্তি নাই আর আল্লাহর কাছে ধনীদের ধন কোনো উপকারে আসবে না ভাইরা আমার বলতে আমি এই চাইছিলাম যে আল্লাহ রব্বুল আলমিন দিলে দিবেন না দিলে দিবেন না অতএব খবরদার গায়েরুল্লাহার কাছে মানব করতে যাবেন না আর গায় নামে উদ্দেশ্যে কোন রকমের কোনো পশু দেবার প্রচেষ্টা করবেন না আজকে মানুষ করতে আছে। যখন অনুরূপ ভাবে তখন দোয়া করে আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ডাকে সুহান আল্লাহ বিপদে পড়েছেন ডাকতে হলে আল্লাহকে ডাকুন বিপদে পড়েছেন মুক্তি কামনা করতে হলে আল্লাহর কাছে মুক্তি কামনা করুন মহান আল্লাহ রবুল আলমিন কোরআনের মধ্যে বলছেন যদি মানুষ তোমাকে জিজ্ঞাসা করে যে আমি কোথায় তাহলে ওদেরকে বলে দাও যে আমি অনেক কাছে আছি ওদের আল্লাহকে আমরা অনেক কাছে পাব। কাছে যে আল্লাহ আমাদের দেখতে আছেন আছেন। সব কিছু শুনতে আপনি রাতের আল্লা নির্জুড়ে আল্লাহকে ডাকুন আপনার কথা আল্লাহ শুনতে আছেন আপনি আস্তে আস্তে ডাকুন আল্লাহ আপনার কথা শুনতে আছেন আপনি জোরে জোরে ডাকুন আল্লাহ আপনার কথা শুনতে আছেন আপনি একা একা ডাকুন আল্লাহ আপনার কথা শুনতে আছেন আপনি এক সমাজে বসে অনেক মানুষের সাথে আল্লাহকে ডাকুন আল্লাহ আপনার কথা শুনতে আছেন তাই আল্লাহ বলছেন যদি জিজ্ঞাসা করে বলি উমিনুবি এখানে দোয়া করতে বলেছেন আল্লাহ তার কাছে এখন আমরা কোন যদি বিভূত পড়ি তারা ডাকি আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কাছে কোরআনে আসছে আল্লাহর নবীর জামানার মুশ্রিকরা আল্লাহর নবীর জামানার অমুসলিমরা যখন বিপদে পড়তো তখন আল্লাহ ছাড়া কাউকে ডাকত না যখন বিপদে পড়তো তখন তারা কেবল আল্লাহকে ডাকতো আর বর্তমান আমাদের মুসলিম সমাজের অবস্থা এই দাঁড়িয়েছে যে যখন বিপদে পড়ি গাইরুল্লাহকেই আহ্বান করি যে হে আমাদের মুক্তি ত্রাণকারী আমাদেরকে মুক্তি দাও এরকম করে গেল তারা বিপদে পড়লে আল্লাহকেই ডাকছে আর আমরা বিপদে পড়লেও ডাকি কাকে গাইরুল্লাহকে তাই হলো জানেন দুনিয়াতে যত নবী আসছিলেন প্রত্যেক নবী যখন কোনো বিপদে পড়ছে আল্লাহকে ডাকছে আমরা সবাই জানি হজরত আইব আলি সালামের ঘটনা কে জানি না আমরা কিন্তু তবুহ অধৈর্য হননি তবুও হননি এবং এ কথা আল্লাহকে বলেননি আল্লাহ তুমি আমার কেন এত বড় বিপদ দিয়েছ আল্লাহ তুমি কেন আমাকে সমস্যায় ফেলেছ এ কথা কিন্তু তিনি বলেননি দিন ধরে এই রোগে আমি আছি। আর আল্লাহ তুমি তো পারো আমি রোগে আছি আর তুমি আল্লাহ বড় দয়াবান বড় দয়ামান মানে যখন বান্দা দেখেছে কেবল আল্লাহকে কাউ কি না আল্লাহকে ডাকছে সঙ্গে সঙ্গে আল্লাহ তার দোয়া কবুল করেছেন হস্তা মা মিন আল্লা সঙ্গে সঙ্গেই তার দোয়া কবুল করেছেন এবং তার সমস্ত বিপদ তার শিক্ষা তারা শিক্ষা দিয়ে গেছেন যে মানুষ যখন বিপদে পড়ো তখন আল্লাহকে ডাকো আল্লাহ ছাড়া অন্য কাউকে ডেকো না কারণ আল্লাহ ছাড়া কারো কিছু করার শক্তি নেই কেউ কারো বিপদ দূর করতে পারে না কেউ কারো মুসিবতে কাজে আসতে পারে না কেউ কারু সমস্যা দূর করতে পারে না কেউ কারু সংকীর্ণতা দূর করতে পারে না সমস্ত কিছুর মালিক হচ্ছে মহান আল্লাহ রব আল যা কিছু দরকার যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে বলুন আল্লাহকে হাজর ইবনে আব্বাস কে লক্ষ্য করে বলেছিলেন যখন সাহায্য কামনা করবে তখন আল্লাহর কাছে করবে আর যখন কিছু চাইবে তখন আল্লাহর কাছে চাইবে এখান থেকেই বিদায় নিচ্ছি ভালো থাকুন আল্লাহ সবাইকে ভালো রাখুন আসসালাম আলাইকুম ও রহমতুল্লা বকাত যে তার সত্তাকে আল্লাহরিষ্ঠ ভাবে সৎকর্ম পরায়ন হয়ে অনুগত করল তাই আমাকে আপনাকে হতে হবে আল্লাহর জন্য অনুগত হতে হবে একজন দেখুন আমার আলোচনা কি বৈশিষ্ট্য মালা যার কারণে বান্দা হতে পারে মহান আল্লাহর প্রিয় জানুন এই অনুষ্ঠান যোগে আদর্শ মুসলিম করণীয় ও বর্জনীয় প্রতি সোমবার মঙ্গলবার সাড়ে নচার সকাল আটটায় বাংলাদেশে